দিন পর একটা ক্লাস হয় আসলেই মানে যে ধারাবাহিকতা আছে সেটা আপনি নিচ্ছক কোন ব্যক্তির কোন সেক্ষেত্রে সাহাবিরা মন্তব্য এবং সাহাবিদের মধ্যে বিভিন্ন ধরনের বুদ্ধটি হতে পারে সেটা ইস্তেহাদের ক্ষেত্রে হতে পারে ইস্তেহাদ ছাড়াও আমলি ক্ষেত্রে সাহাবিদের মধ্যে সুতরাং নিরঙ্কুশ সেই ক্ষেত্রে একেবারে নিরঙ্কুশ ভাবে সেটাকে দলীয় হিসেবে আলোচনা জামাত গ্রহণ করে না যতক্ষণ পর্যন্ত সেখানে অন্য সাহাবিদের বক্তব্য পাওয়া না যায় যদি অন্যান্য সাহাবিদের সমর্থন পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে কোন সাহাবীর বিরুদ্ধাচরণ না থাকে তাহলে যখন একমত হবে এবং সেক্ষেত্রে সাহাবিরা যখন কেউ বিরুদ্ধাচরণ করবেন না দ্বিমত করবেন না তাহলে এটি বোঝা যাচ্ছে যে সাহাবিদের এই বক্তব্যটুকু সাল্লা ইসলামের কাছ থেকে হয়তো শ্রুত হতে পারে অথবা কোরআন এবং হাদিসের ক্ষেত্রে তাদের যে ইস্তেহাদ রয়েছে সেই ইস্তেহাদ হতে পারে কোনো সন্দেহ নেই একজন সাহাবির পরবর্তী যুগের ব্যক্তি তাবি অথবা তবে তাবিন অথবা পরবর্তী যুগের ব্যক্তি তারা ইস্তেহাদ সাহাবির ইস্তেহাদ উত্তম এতে কোনো সন্দেহ নেই এই জন্য জামাত তাদের এই গুরুত্ব দিয়ে থাকেন এবং সেটাকে গ্রহণ করে থাকেন আমাদের দেশে বিশেষ করে যারা ওরামায় দেবন্দ আছেন বা দেবন্দী আলেম যারা আছেন তারা একটি মাস আলা নিয়ে বিশাল বিতর্ক তৈরি করেছিল সেই মাসালাটি হচ্ছে মানে এই মাস আলা নিয়ে তাদের সাথে মানুষদের সাথে এক বিশাল ধন্দ্ব তৈরি হয়েছে এবং এটা নিয়ে তারা অনেক বক্তব্য দিয়েছেন মেয়ারে হক বলতে তারা মনে করেন তাদের ধারণা হচ্ছে এটি যে মেয়ারের হক হচ্ছে রসুল সাল্লাহাম এবং তার সাহাবিরা বিভ্রান্ত এই বক্তব্য একেবারেই আহ জামাতের বক্তব্য অনুযায়ী বিভ্রান্ত রসুল সাল্লামকে সাহাবিদের সমপর্যায় মনে করা অথবা সাহাবিদেরকে রসুল সোল্লা সমপর্যায় মনে করা দুটাই বলবো তো রসুল সাল্লা ইসলাম অভিযান বক্তব্য আর কোন সাহাবি এ কথা করেন নাই কোনো ঝুঁকে যে আমি অভির মাধ্যমে বক্তব্য দিয়েছি ভ্রান্তি তাদের বক্তব্য হচ্ছে এই যে রসুল সাল্লাহামকে সবচেয়ে বেশি অনুসরণ করেছে সাহাবিরা যেহেতু সাহাবিরা রসুল সাল্লাহ ইসলামকে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন সুতরাং সাহাবিরাই হচ্ছে রসুল সোল্লা হক হকের একটা মানদণ্ড করা হবে এইগন্ধী আনন্দের ধারণা হচ্ছে যে হকের মানদণ্ড হচ্ছে রসুল সাল্লাহলী সালাম এবং তার সাহাবিরা কিন্তু না মূলত হকের মানদণ্ড হচ্ছে কিতাব এবং সন্ন্যাস রসুল্লাহ আমালগুলো যেগুলো আছে আফায় যেগুলো আছে সেগুলো শূন্য গ্রহণ করব আমালগুলোকে সূন্যায়ের মাধ্যমে এই রসল উল্লাহ সাল্লাহামের কিছু কাজ আছে যে কাজগুলো ব্যক্তিগত ছিল যেগুলো রসুল উল্লাহ সুল্লাহামের জন্য খাস ছিল এখন সেগুলোকে যদি আপনি মানে শূন্য মনে করেন সেগুলো যদি আপনি দিনের মধ্যে অন্তর্ভুক্ত করেন তাহলে প্রত্যেকটা কাজেই শূন্যতে পরিণত হয়ে যাবে এবং সেখানে রুটি খাওয়া সুন্নত হয়ে যাবে সেখানে আরো অন্যান্য যে জিনিস আছে যেগুলো সব কাজ রসুল্লাহ সাল্লাহ ইসলাম এ বাদত হিসেবে করেন নাই সব কাজ এ হিসেবে করেন নাই কিছু কিছু কাজ ছিল যেগুলো রসুল্লাহ সাল্লা উল্লি ইসলাম সৃষ্টিগত ভাবে অথবা সমাজ মানে সমাজের যে প্রচলন আছে প্রচলনগত কারণে সামাজিক কারণে রসল উল্লাহ সাল ইসলাম করেছেন সুতরাং এটাকে যদি মানে সবকিছু সাল্লা ইসলামের কাজকে এর মধ্যে ভুল হয়ে যাবে যেটি সেটি হল রসুল সাল্লা ইসলামের সমস্ত কাজকে ইবাদত এবং তা মনে করা হবে যেটি কোন যুগের কোন আলেম আসলে এই বক্তব্য দেননি মূলত হক হচ্ছে কোরআন এবং সুন্নাহ এটাই আমাদেরকে জানতে হবে এই ক্ষেত্রে আল্লাহ রাসুল সাল্লাহ উলি সাল্লাম যে কাজ করেছেন সেটা শরীয়তে অনুমোদিত এতে কোনো সন্দেহ নেই এবং সেটি ইসলামের গ্রহণযোগ্য এ ব্যাপারেও কোন নিপদ পোষণ করার নেই কিন্তু এর মধ্যে সাহাবিদের কাজকে শরিয়ত হিসেবে গ্রহণ করতে হলে তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ উলিউসাল্লামের হাদিস যদি এর থাকে তাহলে গ্রহণযোগ্য এতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি রাসুল্লাহ সাল্লাহামের কোন হাদিস কোন সাহাবির আমলের বিপক্ষে থাকে তাহলে সেখানে হাদিস গ্রহণযোগ্য হবে সাহাবির আমল গ্রহণযোগ্য হবে না এটাকে মেজার হক হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই এটাকে হকের মানদণ্ড হিসেবে সাহাবি করেছেন বলে হকের মানদণ্ড হিসেবে গ্রহণ করার সুযোগ নেই অথবা সাহাবির কাজকে হাদিস হিসেবে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ এখানে নেই দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবি ইজাফা আলাফা সাহাবি সাহাবি যদি কোনো কাজের মধ্যে একজন সাহাবি যদি কোনো কাজের মধ্যে আরেকজন সাহাবির কাজের বিরুদ্ধাচরণ করে একজন আব্দুল আব্বাস করেছেন তৈরি হয় তাকে তাহলে সেটা কোরআন এবং সুনার দিকে প্রত্যাবর্তিত হবে কোন কাজকে সেখানে কি করা হবে না দলিল হিসেবে গ্রহণ করা হবে না এবং আলোচনা কর যে মাত সেটাকে দলিল হিসেবে গ্রহণ না কোরআন এবং সুনার বক্তব্যের সাথে যেটা। মানে যদি সরাসরি করে মিল থাকে তাহলে সেটাই গ্রহণযোগ্য হবে বাকিটা গ্রহণযোগ্য হবে না কোরআন এবং হাদিসের যে মূলনীতি রয়েছে সেই মূলনীতির উপর সেটাকে বিচার্য করা হবে বা বিবেচনা করা হবে কিন্তু মানে একজন সাহাবীর বক্তব্যকে সেখানে গ্রহণযোগ্য করা হবে না এবং একজন সাহাবি বক্তব্য মেয়াজারের হক হবে না সাহাবিদের পরে আরেকটি পয়েন্ট আমাদের আলোচনার মধ্যে এখানে আমরা এই দৃষ্টি আকর্ষণ করেছি সেটি হচ্ছে শিয়াদের বক্তব্য শিয়ারা মনে করে থাকে যে তাদের যত ইমামরা আছে যেহেতু তাদের ইমামরা তাদের কাছে নবী এবং রাসুরচ্ছে শ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে শিয়াদের ইমামরা শিয়াদের কাছে নবী এবং রাসুছে মর্যাদাপূর্ণ এই জন্য মনে করে তাদের ইমামরা মাসুম নিষ্পাত এবং তাদের ইমামদের কোন গুণা হতে পারে না তাদের ইমামদের যদি বক্তব্য আছে সবকিছু গ্রহণযোগ্য এটা সবচেয়ে বড় বিভ্রান্তি এবং কোনো ইমামের জন্য কোন ইস্মত যেখানে সাহাবিদের জন্য ইসম্মত সাব্যস্ত হয়নি যারা আল্লাহ রাসুল সাল্লা সাহায্য লাভ করেছেন কারণ সোহমতের মর্যাদা নুগরতের পরে আল্লাহ রসুল ইসলামের সোহবতের মর্যাদা আহলুসামের কাছে সবচেয়ে মর্যাদা সবচেয়ে আহলুসুন জামাতের কাছে আহলুসুন জামাত নয় বরং শুধুমাত্র শিয়া বিভ্রান্ত এই গোষ্ঠী ছাড়া আর যত ফেরকা আছে যত ফেরকা আছে ইসলামের নামে যতগুলো ফেরকা দ্বিধাবিভক্তি হয়েছে যতগুলো ফেরকাবন্দী হয়েছে সমস্ত ফেরকার তামিলের মর্যাদা করা হয়নি যেহেতু সাহসবদের কারণে তাদের মর্যাদা অন্য সমস্ত আহ কাছে উন্মতের উপর তাদের মর্যাদা সাব্যস্ত হয়েছে এবং তারা মর্যাদাপূর্ণ হয়েছেন সুতরাং মানে সিয়াদের এই বক্তব্য একটা বিভ্রান্তি এবং এইস মতের কোন ভিত্তি নেই এর সত্যিকারই কোনো ভিত্তি নেই তাদের কাছেও এই জন্য কোনো দলিল নেই শুধুমাত্র তাদের ভিত্তির মানে ইচ্ছা ছাড়া আর যদি ইমামকে মাসুম করতে না পারে ইমামকে যদি নিষ্পাপ করতে না পারে তাহলে ইমামের কথা এবং বক্তব্য এবং কাজ এগুলো কিভাবে মানে সবকিছু শরীয়ত হিসেবে গ্রহণ করবে এজন্য জন্য ইমামকে মানে বাধ্যতামূলকভাবে তারা মাস্রুম করে নিয়ে কাজ আছে সবকিছুকে সুযোগ হিসেবে মনে করে থাকে কিন্তু আল্লাহ রবীন্দ্রীকে হেদায় দেয়নি বলে তারা মানুষদেরকে গেছে ইসলামের সাথে এর সামান্যতম সম্পর্ক নেই এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অনুরূপ কোনো ইমামের জন্য এখানে বলতেছি আইন মতুল ইস্তিহাদ ইমাম নয় ইমাম ইমাম মূলত মানে আইমাতের ইস্তিহাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে আবার শিয়া ইমামিয়া যারা আছে তারা ইমামের তাদের একটা পরিভাষাচ্ছে মাত্র নিষিদ্ধ ব্যবহার করার কারণে মানে আমরা অন্যদেরকে ইমাম বলতে পারবো না এটা না এই পরিভাষা আবার কেউ আমাকে মানে প্রশ্ন করে যে সে ফুল্লা ভাই মানে শিয়া যেহেতু ইমামের পরিভাষা নিয়েছে সুতরাং সুনারে অনুসরণ করতে গেলে তো ইমামের পরিভাষা বাদ দিতে হবে না ইমামের পরিভাষা ইসলাম পরিভাষা ইমামের একাধিক পরিবেশের মধ্যে আইমাত ইস্তেহাদ যারা ইস্তহাদ করেছেন তারা ইস্তাহিত দলিল হিসেবে নিষ্করুষ গ্রহণ করার একেবারে কোন ধরনের বিবেচনা ছাড়া গ্রহণ করার কোন সুযোগ নেই না এটা একেবারে দলিল কোন ইস্তাহিত বক্তব্য দলিল হিসেবে নিঃসর্ত গ্রহণ করার কোনো অবকাশ ইস্তাহের মধ্যে নেই সেই যে কোনো মুস্তাহিদ হোক না কেন সেটি রহমতুল্লাহ হতে পারে মালিক আছেন মানে যে কোনো ইশতেহাদের মুস্তাহিদ হতে পারে এই মুস্তাহিদরা যদি সবাই কোন একটি বিষয়ে ঐক্যমতে পৌঁছে কোন একটা বিষয়ে যদি সবার একমত হয়ে যায় তা এখতরাফ না থাকে এবং সেটা যদি কোরআন এবং হাদিসের মোহাফিক হয়ে থাকে তাহলে এটাকে ইসলামী শৈয়ত আহলোসনকর এটা গ্রহণ করেছে। এটা আহসনকুর জামাদের কাছে গ্রহণযোগ্য কারণ উন্মতের মুস্তাহিদ যারা আছেন যারা করেছেন হাদিস তারা উন্মতের যে রয়েছে যেহেতু সবাই একমত হয়ে গিয়েছে উম্মতের সেই ইসম্মতটুকু তাদের জন্য সাব্যস্ত হবে যেহেতু উম্মতের ব্যাপারে সাল্লাহাম বলেছেন হাদিসের মধ্যে ইসলামী উন্মতায় যে আমার উম্মত বিভ্রান্তির উপর একমত হবে না এই জন্য যেহেতু থাকবে না সেটা ইসলামী শুরুতে দলিল হিসেবে কিন্তু যদি এইমাতুল ইস্তেহাদের মধ্যে একতলাফ হয়ে যায় সাথেই এক বক্তব্য দেয় আবহানী বা ইমাম মারে কারো থাকেন এই অখতলাফ যদি থাকে তাহলে কারো কথাই গ্রহণযোগ্য তাহলে كانت <سؤال> أخيراً يقولون أنه يجعله إلى <سؤال> الكتاب والسنة أهل السنة التي لا تفعلها أقلنا حدث من نتائج حدث إذا كان كتاب ومع السنة التي تفعلها وهذا الله رب العربي من قرآن مديرك لدينا حدث فإن تنزعتم في شيء فردوه يا الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وحسن تأويله যে যদি কোনো বিষয়ে তোমাদের মতানৈক্য হয় কোন বিষয়ে যদি তোমাদের মধ্যে বিভাগ তৈরি হয় তাকে আল্লাহ এবং তার রাসুলের কাছে নাও আল্লাহ এবং তার রাসুলের কাছে আল্লাহর হাদিস এর কাছে আমাদেরকে আসতে হবে আল্লাহর কিতাব এবং রসুল হাদিসের কাছে যখন আমরা তখন আমরা সেখানে হক চিতাসীতা গ্রহণ করতে পারবো সেখানে ব্যক্তি মীমাংসার জন্য যথেষ্ট নয় সেখানে কোনো মাধব মীমাংসার জন্য যথেষ্ট নয় সেখানে কোনো বিশ্বের বা বুজুর্গ মীমাংসার জন্য যথেষ্ট নয় সেখানে কোনো ইমাম মীমাংসার জন্য যথেষ্ট নয় যে ইমাম বক্তব্য দিয়েছেন সুতরাং তার কথাই গ্রহণযোগ্য হবে এটি ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গির পরিপন্থী এবং আহলো সুন যে মাত্র আত্মীতার এই ক্ষেত্রে কিতাব এবং সুন্নার কাছে নিয়ে আসার পরে ফমাকান আর দলিল ওক যার জন্য দলিল সাব্যস্ত হবে সেটাই গ্রহণযোগ্য হবে মানে যার স্বপক্ষে দলিল থাকবে সেটাই গ্রহণযোগ্য হবে যেটাকে কোরআন এবং হাদি সাপোর্ট করবে সেটাই গ্রহণযোগ্য হবে যেমন একতলাফ হয়েছে বিভিন্ন মাসলা মাসাল নিয়ে একতলাফ হয়েছে তার মধ্যে সব বরাতের একতলাফ হয়েছে এক ধর বলছেন যে বরাত আছে আবার আরেক ধর বলছেন যারা সব বরাতের কোনো কিছুই নেই তাহলে কাছে নিয়ে আসতে কোরআনের মধ্যে আদৌ কোথাও শহর বরাত কোথাও আসতে কিনা যে কোরআনের মধ্যে কোথাও এই কথা আর বলার দরকার নেই অন্য কথা বলেন যেহেতু কোরআন এবং হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় সুতরাং কোরআন এবং হাদিসের কাছে আমাদেরকে নিয়ে আসতে হবে এই জিনিসটা মানে এটাকে সাব্যস্ত করার জন্য আমাদেরকে ফিরতে হবে কোথায় কোরআন এবং হাদিসের কাছে দলিল থাকলে সেটা গ্রহণযোগ্য আর যদি যার সপক্ষে ইস্তাহ করেছেন কিন্তু তার সপক্ষে বলতে বলেছেন কিতাব যে সুলায় তার না তার সোলাথকে সোলাথ হিসেবে ঘোষণা করতেছেন না এটা শুধু মানে এমন বিষয় না যে বিষয় বা এমন কথা আসলে উল্লাহ বলেছেন যে মানে তার সরাতের বিষয়টা মানে ত্রুটিপূর্ণ হতে পারে ইস্তেহাদ হচ্ছে ওই যে সরাতের প্রতি সুরাপত্তা করতে হবে না এখন এই বক্তব্য আবুহানী কর এই বক্তব্য যখন আমাদের সামনে আসবে তখন আমরা এতে করব তাকে বলবো যে আপনার কথা ইতিহাদের মধ্যে তাকে কোন কারণের পুরো করা অথবা তাকে কোন কারণের গালিগালাজ করা মানে তাকে অবজ্ঞা করার সুযোগ নেই যেহেতু তা সে ইস্তেহাদ করেছে যেহেতু সে উম্মতের উম্মতের মধ্যে একজন মুস্তাহিদ হাদের ইস্তেহাদ করেছেন কিন্তু তার বিরুদ্ধে কোন ধরনের বক্তব্য উন্মত দেবে না যেহেতু সে তার এটা ইস্তেহাদের বিষয় ছিল দলিলের করে তিনি হয়তো সেভাবে বুঝতে চেষ্টা করেছেন কিন্তু সেটা ভুল হয়ে গেছে আর মুস্তাহাদ এর ক্ষেত্রে আলু সুন্দর জামাতের বক্তব্য হচ্ছে মুস্তাহিদের গুলো হতে পারে মুস্তাহের শুদ্ধও হতে পারে মানে মুস্তাহিদের সমস্ত ইস্তিহাদ শুদ্ধ এই কাজ করলে যেটি সাব্যস্ত হবে সেটা হলে মুস্তাহিদকে মাহুম মনে করতে হবে ঠিক কিনা মুস্তাহিদকে কি মনে করতে হবে মাহাসুম মনে করতে হবে আহলুসুন্দর জামাতের আকৃদার মূলনীতির মধ্যেই এটি যে কোনো মুস্তাহিদ কিনা মাহুম নন কোন মুজতা অথবা এবং সাফাইকে অথবা এবং মালিক কে অন্য কাউকে মুস্তাহিদ হিসেবে তাকে মাহুম মনে করার কোন অধিকার কারণে মাহুম মনে করার কোনো অধিকার নেই তাই তিনি যখন বক্তব্য তার বক্তব্য যখন আসবে সেটা এবং অনুযায়ী হবে কোরআন এবং হাদিস অনুযায়ী বিবেচনা হবে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে সেটা যদি অন্য ছিলাম যে মূলনীতি রয়েছে বিধান গ্রহণের ক্ষেত্রে এবং দলিলের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মূলনীতি সেটি হল উন্মি মহাদ্য যে উন্মাতের মধ্যে একদল লোক আছে যারা এলহান এবং যাদেরকে সঠিক বক্তব্য যাদেরকে ধারণা দেওয়া হয়ে থাকে বক্তব্যের উপর ধারণা দেওয়া হয় থাকে এরকম একদম লোক আছে এটি যদিও আমরা এর আগে বলেছি যে উন্নতের কারো জন্য স্মত সাব্যস্ত নেই কারো জন্য কি সাব্যস্ত নেই স্মত সাব্যস্ত নেই স্মত বুঝতে পেরেছেন মানে মাসুম নন নিষ্পাপ নন मैंनेपरा हार्मत होन्न कारण मध्य किसान पा जाम जाके एलहमे मानी को दिक निर्देशनारे सठीक बक्तव्य जाके दिक निर्देशना देखे दिक्कना जिनते लेखक जमन कमरबुल खतब যেমন যারা বিভিন্ন বিষয় সম্পর্কে নির্দেশনা লাভ করতে পেরেছেন তাদের মধ্যে একজন ছিলেন্লাহ উল্লাহ সাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এই মূলনীতি এমনেই মানে তৈরি করা হয়নি যে এই মূলনীতির উপর আমরা ইস্তেহাদ করে একটা মূলনীতি বের করলাম ব্যাপারটি এমন নয় বরং আহ জামাত যখন কোন মূলনীতির উপর প্রতিষ্ঠিত হবে তখন তাদের এই মূলনীতির বক্তব্য হাদিসের মাধ্যমে সাব্যস্ত হতে হবে আর এই হাদিস টুকুর সাল্লাহ সাল্লাম থেকে দুইটি দুইজন বর্ণাকারী বর্ণনা করেছেন একজন হচ্ছে আবু আজি আল্লাহ তালু আর একজন হচ্ছেন উমিনায়ক আল্লাহ তালহা আবু হিলতম বর্ণিত হাদীষ্টির একাধিকার মধ্যে নম্বর আদেশের মধ্যে এসেছে আবু হোরাতম বর্ণিত যে আদিষ্টি এসে সে এসেছে সে আদিষ্টটা হচ্ছে এভাবে যারা আবু হোরা সাল আলী সাল্লাম আবু হোরা বলেন যে সমস্ত অতিবাহিত হয়ে গেছে তাদের মধ্যে একজন লোক ছিল যাদেরকে সঠিক বক্তব্যের ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করা হতো মোহাদ্দ বলা হয় তাকে যাকে কোনো ব্যাপারে সঠিক কথার ব্যাপারে দিক নির্দেশনা করা হয় সেই দিক নির্দেশনা পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব কিভাবে দিক নির্দেশনা করা যেমন আমি একটি বিষয়ে আমাকে প্রশ্ন করা সেই জ্ঞান দিয়ে আমি বিবেচনা করে এমন একটা সিদ্ধান্ত আমি উপনীত হলাম যে সিদ্ধান্তটুকু মূলত মানে সরিয়ার এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমাকে মানে আমার অন্তর মধ্যে একটা মানে দিক নির্দেশনা এসেছে যে দিক মাধ্যমে আমি সঠিক একটা সিদ্ধান্ত দিতে পারলাম এবং সেই সিদ্ধান্তটুকু মূলত উন্মাতের যদি আসে তাহলে সেটা গ্রহণযোগ্য উল্লা সাল্লাহ্লাম বলেন যে তোমাদের পূর্ববর্তী উন্মাতের মধ্যে একদল এমন লোক ছিল হ্যাঁ যদি আমার এই উন্মাতের মধ্যে যদি কেউ হয় খতাব তাহলে সে হচ্ছে অমরুল খতাব मर मुखाबर बेसूलम स्पष्ट कर स्पष्ट करमर मुख्ताब अंतर्भुक्त जन के सही काउल सठीक काउल सठीक वक्त मानी दिक्कना यह आदेश समय देखे आईशा अदीलाउ तला के आईा अदी तला যদি আমার উম্মতের মধ্যে কেউ ভালো থাকে সাবনুল খতাব তাহলে সে হবে উমরুল খতাবল তালা ইন্দালি কালবিহী সত্য অ बक्तव्य मध्य मध्य प्रभावित ग्रहण जो्य बोले आरोप स्नदे मतलब मान विकित व्यक्ति रही विषय दृष्टि आकर्षण करब से हम जो बलासे মহাদাথুনটা আসলে তেহাদিস শব্দ থেকে তেহাদিস শব্দের মানে মানে অর্থ হচ্ছে কোন বিষয় সম্পর্কে কাউকে সজাগ করা সচেতন করা যেটাকে মানে রিনুয়াল করা অথবা রিফ্রেশ করা বুঝে আসছে কিনা তাহাদিসের এই অর্থ আরবি ভাষায় ব্যবহার হয় আধুনিক আরবিতে রিফ্রেশ তাকে তাহাদিস অর্থে হয় তাহাদিসটা রিফ্রেশ অর্থে ব্যবহৃত হয় তাকে কোনো জিনিসকে রিফ্রেশ করা আহ এটা হলো তেহাদিস সেখান থেকে মূলত তাহাদিসটা এসেছে মানে তার অন্তরের মধ্যে কোন বিষয়ে মানে এমন ভাবে তাকে দিক নির্দেশনা করা যার মাধ্যমে সে কোন একটি বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে কোন একটি বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে এটাকে তেহাদিস বলা হয়ে থাকে আবদুল্লাহ নোয়াব রহমতুল্লাহ শহীদ মুসলিম বর্ণার মধ্যে বলেন যে মোহাদাসুন বলতে মূলত মুল হামুনকে বোঝানো হয়েছে মুল হামুন মুল হচ্ছে ওই সমস্ত ব্যক্তিগণ যাদেরকে এলহাম করা হয়েছে তারা বুঝে গেল যে উম্মাদের মধ্যে রসুল হুদাসমের তিরোধানের পরে ইন্তকালের পরে উম্মাদের মধ্যে আর কারো কাছে ওহি আসবে না এটা নিশ্চিত আকিল যে ওহি নিয়ে কেউ বক্তব্য দিতে পারবে না কিন্তু উম্মাদ কেউ কেউ এলহাম এর মাধ্যমে কথা বলতে পারবেন এই এলহামটা হচ্ছে মুলহামুন মানে এলহাম তাদেরকে দেওয়া হবে সামনে আমরা আসবো যে এলহাম নিয়ে কিছু বিভ্রান্তি আছে मैं कारण एखा मन करते हाँ ताजू पे गहबेल एक जो सही फुल्ला जो मैं कत बंद एक भिन्न आकार आकृति धारण करेंगे बोली এই কিছুক্ষণ আগে যে এলহাম আমাকে করা হয়েছে সেখানে আপনাদেরকে বলা হয়েছে এই এই কথা তাহলে তো আপনার একটা সুযোগ আছে এবং এই সুযোগটুকু মূলত মানে দেখা নিয়েছে যে এই সমাজের মধ্যে একদম লোক নেওয়ার চেষ্টা করতেছেন এই এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং সেটি আলোচনার মধ্যে আসবে সুফিয়ান ইয়ার রহমতুল্লাহ একই ব্যাখ্যা করেছেন সুনান তির মধ্যে সুনান তির মধ্যে ইমন্ত্রীর মিজির রহমতুল্ল্লাহ যে সমাজ বর্ণনা করেছেন সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন আহুল হাদিসদের মধ্যে অন্যতম ব্যক্তি সুফিয়ান ইয়ার রহমতুল্লাহ তিনি বলেছেন তিনি বলছেন তিনি ব্যবহার করেছেন বুঝাই দেয়া হয়েছে মুফাহ শব্দটা শব্দ থেকে শব্দ করতে হচ্ছে কোনো জিনিসকে বুঝিয়ে দেয়া আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন না তখন আপনাকে ওই জিনিসটা বুঝিয়ে দেওয়াটা হচ্ছে মানে বুঝিয়ে দেওয়া মুফাহাম বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তিকে কোন একটা বিষয় একেবারে বুঝিয়ে দেওয়া হয়েছে করেন যে দুটা একটা বিষয় নিয়ে দাউদ এবং সুলাইমান দুজনে কি করেছে ইশতেহাদ করেছে দাউদ এবং সুলাইমান দুজনেই ইস্তেহাদ করেছে সুলাইমান হুকুম দিয়েছে দাউদের হুকুম দিয়েছে কিন্তু বিষয়টাকে আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে এলহামটা অহিজাতীয় কোন বিষয় নয় যে আল্লাহ আব্দুল আলমিন আসমান থেকে অথবা কোন ফেরস্তার মাধ্যমে সেটাকে অবতৃত্ত করবেন বুঝতে পেরেছেন কিনা সুতরাং কোনো ব্যক্তি এই দাবি করে কোন নেই যে আমার কাছে এলহাম এসেছে এলহাম কোনো আসারও বিষয় নয় নাজির হওয়ারও বিষয় নয় এটাকে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা বুঝতে পেরেছেন না দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হল বিষয়ে জটিলতা তৈরি হয়েছে অথবা কোন একটা বিষয়ে কিছুটা প্রচ্ছন্নতা তৈরি হয়েছে অস্পষ্টতা তৈরি হয়েছে ওই যে প্রচ্ছন্নতা অস্পষ্টতা ওই বিষয়ে তার যে প্রচ্ছন্নতার ঘোর এই ঘোড়টা কেটে যাওয়ার নাম হচ্ছে কি এলহাম বুঝে আসছে কিনা মানে ওই বিষয়টা কেটে গিয়ে তার কাছে স্পষ্ট হয়ে যাওয়া যে এই বিষয়ে সঠিক বক্তব্য হচ্ছে এটা সেটা হচ্ছে এলহাম সেটা হলো কি এলহাম এই জন্য এলহামটাকে রহমতুলো এখানে প্রায় আমরা ও অনেক প্রায় ষোলো জন আলমের বক্তব্য নিয়ে এসেছি যাদের মানে বক্তব্য থেকে এলহামকে মানে মহাদাসন শব্দকে যারা ব্যাখ্যা করেছেন দেখি আরো কয়েকজনের কথা শুনি ঈশ্বর কিন্তু বহরুল আব্বারি রহমতুল্লাহ বর্ণনা করেন তিনি বলেন জানা হবে বা তাদেরকে অবগত করা হবে সচেতন করা হবে অর্থটা কি তিনি বলেন তাদের অন্তরের মধ্যে এই বিষয়ের জ্ঞান তাদের অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হবে এই বিষয়ের জ্ঞানটা তাদের অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হবে তাহলে এটা মানে অন্তরের মধ্যে কোনো বিষয় সম্পর্কে ইন্সপায়ার করা এ ধরনের একটা বিষয় যে অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হবে এটাকে শাক এমদের বব্দুল আসুন ইমাম সুন্না সুনার ইমাম ইমাম আহমদুর রহমতুল্লাহ তিনি কি বলছেন তিনি বলেন এর ব্যাখ্যার মধ্যে করেছেন যে হাক এর ক্ষেত্রে তার অন্তরের মধ্যে কোন মানে এলহান করাটাই মূলত মহাদ্যাস দ্বারা বোঝানো হয়েছে বাহাদিসের এই বক্তব্য থেকে এটা বুঝা যায় ওই ব্যাখ্যার মধ্যে হুমায় ব্যাখ্যা করেছেন এটাকে জামাতের মধ্যে যে মূলত মুলহাম বলতে বোঝানো হয়েছে সঠিক সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ হাবুর আলমিনের পক্ষ থেকে আহ দিক নির্দেশনা করা হয় তাকে এবং সেই দিক নির্দেশনা তার অন্তর মধ্যে জাগ্রত হওয়াটাই হচ্ছে অথবা এটাকে মূলত তাহদিস বা বলা হয়েছে বক্তব্য যাদেরকে এলহাম করা হয়েছে তাদেরকেই মোহাদ্দ হয়েছে সুতরাং এটা ভিন্ন কোন গ্রুপ না বা ভিন্ন কোন গোষ্ঠী না এরপরে তিনি মানে তাদেরকে এমন ভাবে এই বিষয় সম্পর্কে দিক নির্দেশনা করা হয় হাত্ত্রিকা আলসেনা তুহুম বিল হাইকমা যে তাদের মুখ তাদের জিবরা এই বিষয় সম্পর্কে যখন কথা বলে তখন যেটা হেকমত যেটা গ্রহণযোগ্য সঠিক সেই বিষয়টা তাদের মুখের মাধ্যমে তারা বলতে পারে এটাকে সাল্লাহ বলেছেন আর এই কারণেই রসুল সাল্লাহাম উদাহরণ দিয়েছেন অমর উল্লাব রাজি আল্লাহ এ যেহেতু ওমরুল খতাব রাজি আল্লাহ তালু রসুল্লাহ সাল্লাহসাল্লামের সময় এমন কিছু বিষয় প্রমাণিত হয়েছে যে বিষয়ে খতালাহু বক্তব্য দিয়েছেন এবং সেই বিষয়ে আল্লাহ সুবাহুল্লাহকে আল্লাহ করেছেন অথবা সমর্থন দিয়েছেন মেহাজ শেখুল ইসলাম এই বিষয় সম্পর্কে বলেন যে তিনি বলেন আল মুহাদুলহাম মুহাদ্দ বলতে ওই ব্যক্তিকে বুঝানো হয়েছে যাকে করা হয় তাকে পার্থক্যটুকু উল্লেখ করেছেন এইভাবে যে হাদিম ইসার কোন ব্যক্তি কোরআন এবং হাদিস পড়ার পরে জানার পরে তার স্বাভাবিক যে জ্ঞান অর্জিত হয়ে তাকে मानी से ज्ञान अल्लाह सल्लासम हादीस मध्य महदास मूलतम बोझाना होने एक आना मानी एर कारण আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতেছিলাম আপনাদেরকে শুরুতে আমি বলেছি সেটা হচ্ছে আলোচনিত জামাতের যে বিধান গ্রহণের ক্ষেত্রে এবং দলিলের ক্ষেত্রে আলোচনা জামাতের যে মূলনীতি গুলো সেগুলো আমরা আলোচনা করতেছি তাহলে এর সাথে এই মুহদাসুনের অথবা মোহাদাসুনের অথবা মুল্হামুনের সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে এই যে উন্মাতের কোন ব্যক্তি এই ধারণা পোষণ করার সুযোগ নেই যে যে উম্মের মধ্যে একদম লোক এলহামের মাধ্যমে বুঝে আসছে কিনা রসমুল্লাহ হচ্ছে রসুল সালুসাল্লাম এলহামের বিষয় নির্দেশনা করেছেন কিন্তু এলহামের এই বিষয়কে রসুল্লাহুস্লাম সৈয়তের ইস্তদের জন্য দলিল গ্রহণ করার জন্য কখনো উল্লেখ করেননি বুঝে আসছে কিনা এই জন্য মূলত আলোচনকাল জামাতের বক্তব্যটুকু এখানে মূল হিসেবে উল্লেখ করা হয়েছে বিষয়টাকে আমি বুঝতে পারলাম কিনা স্পষ্ট হয়েছে কিনা অন্যথায় ভুল হয়ে যেতে পারে যে আর কি ব্যাপার আপনি এলহামের কথা কেন বলতেছেন জিনিস এখানে এলহামের কি সম্পর্ক রয়েছে হ্যাঁ গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কারণ উম্মাদের মধ্যে লোক এ কথা মানুষদেরকে পারে যে আমরা এলহামের মাধ্যমে দলিল গ্রহণ করছি এবং তথা কথিত সৌজের একটা দলছে এলহাম একটা দল হচ্ছে কাশ মূলত কাশ ইসলামী শ্রমতের মধ্যে কোন গ্রহণযোগ্য বিষয়ই না কাশ্মীর কোনো বৃত্তি নেই শ্রমতের মধ্যে কাশ্মীর কোনো বৃত্তি নেই কোন দলিলের মাধ্যমে সেটি সাব্যস্ত হয়নি দ্বিতীয় হচ্ছে এলহাম এলহামের এখানে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন বরং মানে উন্নতের মধ্যে একদম লোক এটি তাদের বিশেষ বৈশিষ্ট্য অথবা আজাহাবুল আলমের পক্ষ থেকে তাদের জন্য এটা কারামত এটা কারামত এছাড়া প্রথম পয়েন্ট এটা আমাদেরকে জানতে হবে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি সেটা হল ওয়ারু ইয়ালু হাকুন এটাও আহ জামাতের অন্যতম একটি মূলনীতি সেটা হল সত্য সঠিক স্বপ্ন এটি হক সত্য সঠিক স্বপ্ন এটা হচ্ছে মেনে নিতে হবে কারণ স্বপ্ন যদি সঠিক হয় এবং সত্য হয় তাহলে এটা হক এটা আমাদেরকে মেনে নিতে হবে এটাও সাল্লাহসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এটা কারো বক্তব্যের মাধ্যমে নয় ওয়াহিয়া মিরান बर स्वप्न स्वप्न टुकु नबुअत सठी सलिम अनेक गुला हदीस मध्य विषय सम्पर् आकर्षण करसल्लाह सल्लाह सल्लम अनेक गुला हदीस एर मध्य बोले कैकटी हदीस सामने आलोचना करी प्रथम রসুলের প্রথম যে হাদিস যে এই কথা বলা হয়েছে যে মোমিন ব্যক্তি স্বপ্নের মাধ্যমে আল্লাহ রব্বুল সাথে কথা বলতে পারেন আল্লাহ রবুর বক্তব্য তার কাছে স্বপ্নের মাধ্যমে দেয়া হয় তাকে যদি সেটা মানে এবং সত্য স্বপ্ন হয়ে থাকে আরেকটি হাদিস তিনি বলেন সঠিক এবং সৎ স্বপ্নের এক ভাগ এই হাদিসটাকে শেখ নাসুদ্দিন আব রহমতুল্লাহ সহি সুতরাং स्वप्न एक रसलमी प्रश्न तसूल्लामना स्वर मध्य देख लो से देख लो এবং স্বপ্নটা হক বা সত্য এটি সাব্যস্ত হয়েছে স্বপ্নটা সত্য এখন আমরা যে বিষয়টি এখানে আলোচনার মধ্যে আনব সেটা হচ্ছে যে রসুল্লাম যে তার স্বপ্নটা হক সত্য যদি সেটা আর হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে সালেহা নাকি সত্য স্বপ্ন নাকি আল হেল্ড সেটা মানে তার আ মনের যে মানে কি বলা যেতে পারে মনের যেই না মানে কল্পনার উম্পনা মানে একটা অংশ এটাকে হেলম বলা হয়ে থাকে মানে কল্পনার যেই মানে প্রতিচ্ছবি এটাও অনেক সময় মানুষের অন্তরের মধ্যে জাগ্রত হয় এবং সেটাও মানুষ অনেক সময় স্বপ্নের মধ্যে দেখে যেমন অনেক সময় কোনো ব্যক্তি যখন বিপদের মধ্যে কোনো কারণে মানসিক কারণে বিপদের মধ্যে থাকে তখন সে যখন ঘুমাবে এটা নিয়ে যখন চিন্তা করবে তখন দেখা যাবে যে সে মনে হয় বিপদের মানুষের রূহের উপর প্রভাব বিস্তার করে এবং রুহের মাধ্যমে সেগুলো মানুষ মানুষের সামনে প্রতিচ্ছবি হিসেবে মানে ফুটে উঠে প্রতিচ্ছবি হিসেবে ফুটে উঠে এখানে আমি মনে করেছিলাম আছে। আচ্ছা না আমরা মনে করেছিলাম যেটা সেটা হল যে মানে স্বপ্ন সম্পর্কে আসলে স্বচ্ছ স্পষ্ট ধারণা থাকা দরকার স্বপ্নের মাধ্যমে আমাদের প্রথম কথা হচ্ছে স্বপ্নের মাধ্যমে আমি আসলে কি মানে কি প্রমাণ করতে পারবো স্বপ্ন হক এটা আমরা বিশ্বাস করব। যদি সেটা কি হয় সত্য স্বপ্ন হয় আর যদি সুত্য স্বপ্ন না হয়ে থাকে সিলে সম্পর্কে আর কল্পনা অথবা কল্পনা প্রসূত যত স্বপ্ন আছে মানে এগুলো সব তার থেকে শয়ানের পক্ষ থেকে এখন একটা পেস্ট রেখে গিয়েছে সেই হচ্ছে এই কোনটা আল্লাহর পক্ষ থেকে কোনটা পক্ষ থেকে এই দুটার মধ্যে দেখেছেন যথাপিত যে বুজুর্গ স্বপ্নে দেখলো রাত্রে আল্লাহর পক্ষ থেকে এসে একজনকে বললো যে মানে এটা তবাকা তো সহ তবাকা সুফিদের মানে তাবাকা আছে তাদের মানে মানে পরিচিত করার জন্য নাবজ বিল্লাহ বিন দালেক মানে এই ধরনের অনেক স্বপ্ন মানে আমাদের সমাজের লোকেরা দেখে এবং তারা মানে করেন যে মানে এগুলো স্বপ্নের মাধ্যমে তারা দেখেছে এবং স্বপ্নের মাধ্যমে এগুলো করতেছে নজ্লাহ বিন দালেক এটা আধু কি মানে আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে এ ধরনের কোন স্বপ্নের বিধান আছে কিনা সেটাও আমাদেরকে জানতে হবে কোনটা আসলে আল্লাহর পক্ষ থেকে কোনটা আসলেই আল্লাহর পক্ষ থেকে নয় স্বপ্নের এই বিধানগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে উল্লাহ সাল্লাহ সাল্লাম স্বপ্নের বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা করেছেন দেওয়া হয়েছিল সেটা ছিল আর সাদেকা সত্য স্বপ্ন সত্য স্বপ্নের মাধ্যমে প্রথম ওহি দেওয়া হয়েছে। আর সেটা ছয় মাস পর্যন্ত ছিল अधिकांश हलूर छह स्वप्न देखते हैं स्वप्न मध्यम विभिन्न निर्देशनाल्लाहसम स्वप्न मध्य देखते तो यहां के व्याख्या कर एक दल लोक नबुअत नबुअत हम कत बचर तेईस बस एम तेईस बचर छह मास जी सबेगा তাহলে ছেচল্লিশ ভাগের এক ভাগ বলা হয়েছে সত্য স্বপ্ন এটা বোঝানো হয়েছে রসল উল্লাহ সাল্লা উলী ইসলামের যেই সত্য স্বপ্ন যেগুলো দেখেছিলেন সেই কথা বুঝানো হয়েছে যেহেতু রসুল্লাহ সাল্লা উল্লীসাল্লামকে এটা নবুতের একটা অংশ হিসেবে দেয়া হয়েছে নবুতের একটা অংশ হিসেবে দেওয়া হয়েছে এই বলা হয়েছে নবুতের ছেচল্লিশ ভাগের একবার হচ্ছে মূলত ছয় মাস পর্যন্ত এটা হচ্ছে সত্য স্বপ্ন যেটি রসুল্লাহ সাল্লামকে হয়েছে এটা একদল কেমন বলেছেন যে এই মূলত আদিসের মধ্যে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামীটাকে ছেচল্লিশ ভাগের একবার বলেছেন এবং এটাই অনেক সময় যে তোমাদের মধ্যে কেউ কেউ আজকে স্বপ্ন দেখেছে তারা বোঝা গেল যে রসুল্লাহ সাল্লাহাম স্বপ্নের বিষয়ে খোঁজখবর নিতেন এবং রসুল্লাহ সাহু এ কথাই বলেছেন যে কোনো ব্যক্তি যদি তোমাদের মধ্যে স্বপ্ন না দেখে সে মিথ্যা স্বপ্ন বর্ণনা করে তাহলে এটাকে সবচেয়ে বড় কবিতা গুণা যেগুলো আছে এবং শাস্তিযোগ্য যেগুলোর জন্য মানে প্রবল শাস্তি দেওয়া হবে এমন কঠিন অপরাধ হিসেবে সাল্লাম উল্লেখ করেছেন কারণ অনেকে আছে যে স্বপ্ন দেখে নেই আসলে মিথ্যা মানে মানুষদেরকে এই মিথ্যা স্বপ্ন বর্ণনা করে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে যে সে স্বপ্নে দেখেছে তো এই মাধ্যমে মূলত এটা প্রমাণিত হয়েছে যে স্বপ্ন মূলত তৈরি করে বলার বিষয় নয় যদি কেউ তৈরি করে স্বপ্ন মিথ্যার স্বপ্ন বলে থাকে তাহলে কেয়ামতের দিনের জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে স্বপ্ন তাকে সত্য স্বপ্নই তিনি দেখে তিনি সত্য স্বপ্ন যেটা দেখেছেন সেটা বলতে হবে এরপরে সুপ্ত স্বপ্নের আলাগত হিসেবে আহ তাহিব মাহকিবলামাই কালাম যে বিষয়গুলো উল্লেখ করেছেন এক নম্বর বিষয় হচ্ছে যেটি সেটা হল সুপ্ত স্বপ্ন কখনো শরীর আর নির্দেশনার পরিপন্থী হবে না আপনি স্বপ্ন দেখেছেন আপনাকে ডাবার পরতে নিষেধ করা হয়েছে বলছে জাহাদ জাহাদকে রোহিত করে দিয়েছে আপনি দেখে আমাকে আল্লাহ এখন তোমাদের কাছে যদি আপনার এই আরো ইয় সাজা থাকে তাহলে এই আরো ইয় সাজা এক মানে একই সংস্থা থেকে আসতেছে কি আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে একই সংস্থাকে মিথ্যা বা আজ আগে যেটা নাজিল করেছেন আলামত হচ্ছে যে সত্য স্বপ্ন যাকে দেখানো হবে বা যিনি দেখতে পাবেন মূলত মানে তিনি সরিয়ার একজন অনুসারী হবেন সরিয়ার অনুসারী ব্যক্তি ছাড়া কারণ সত্য স্বপ্নটা এটি নঙ্গিনাই খারামা এক প্রকারের সম্মান এই সম্মান শুধুমাত্র ওই ব্যক্তি প্রাপ্ত হবেন যিনি কারা সম্মানের যোগ্য যিনি সইয়ারে ওই স্বয়ং করেছে কিনা তিনি যিনি নামাজের সাথে সারাতের সাথে যার কোন সম্পর্ক নেই দিদির সাথে কোনো সম্পর্ক নেই সে স্বপ্ন দেখে আপনাকে দিক নির্দেশনা করবে তার স্বপ্ন সত্য স্বপ্ন নয় কারণ তাকে আলাদার ব্রাহ্মী এই সম্মান দিতে পারেন না ওটা আমরা বলেছি মুহূর্তের একটা অংশ এর মাধ্যমে আল্লাহিন তাকে মানে ইসলামের মানে তাকে একটা বিষয় নির্দেশনা করছেন সুতরাং আল্লাহ তাকেই সম্মানিত করবেন যে সম্মানের অধিকারী রয়েছে যদি কোন কারণে যদি মানে এই ধরনের কোনো স্বপ্ন দেখে যেই স্বপ্নটুকু মানে সত্য স্বপ্ন কিন্তু তাকে দেখানো হয়েছে কিন্তু সে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সে ফেদ ফের মুনাফেক অথবা অমুসলিম बुलम परीक्षार मे परीक्षार कराता मान सतर्क करते हैं दायत लाभ करते आल्लाबीन एट शिक्षा दीचन মানদা একাজ কাজ করতে পারেন এবং মালদাকে এটা দেখাতে পারেন যদি দেখে তাহলে তার এই স্বপ্নটুকু হবে শুধুমাত্রাম এই স্বপ্নকে রসুল্লাহ সাল্লা উল্লসাল্লাম কোনো ব্যক্তির স্বপ্নকে আমারের জন্য অথবা ইস্তেদারের জন্য দলিল হিসেবে কখনো গ্রহণ করতে পারেন নাই এটা কোন শরীয়তে দলিল অথবা আমলের জন্য কোন দলিল নয় সুতরাং কোন আমল যদি সাব্যস্ত করে থাকে তাহলে তার এই আমল এবং ইবাদত গ্রহণযোগ্য নয় যেহেতু শরীয়তে স্বপ্নকে আমল এবং এবারের জন্য দলিল হিসেবে গ্রহণযোগ্য করা হয়নি এটি গ্রহণযোগ্য কোন দলিল বা আমল নয় সুত্র স্বপ্নের আর অনেকগুলো মানে আলামত উল্লেখ করেছে যে আলামত আমরা এখানে হয়তো আজকের আলোচনার মধ্যে আনতে পারবো না যেহেতু আজকের আলোচনার মধ্যে আমাদের আরো কিছু বিষয় রয়ে গিয়েছে সেগুলো আরো একটু দিন আলোচনা তো আমি যেটা বলতেছিলাম যে এখানে সত্য স্বপ্নের কথা কেন আসলো মানে এই মূল্যীতির মধ্যেই সত্য স্বপ্নের কথা আলোচনা করে যে মাত এই কারণ বিষয়টি কেন আনলেন এর কারণ হচ্ছে কোন স্বপ্ন মানে সেটা যতই মানে সত্য হোক অথবা যিনি স্বপ্ন দেখেছেন তিনি যদিও দাবি করেন যেটা আমি সত্য স্বপ্ন দেখেছি কোন স্বপ্ন আরো সুতোর কাছে আকৃদার জন্য বা কোনো কোন মৌলিক বিষয় সাব্যস্ত করার জন্য অথবা সৈনীয়তের কোনো বিধান সাব্যস্ত করার জন্য দলিল নয় উচ্চ নয় এটার জন্য মূলত এখানে এই বিষয়টি আলোচনা করা হয়েছে বুঝতে পারছে কারণ স্বপ্নকে আকৃদার জন্য আমি স্বপ্ন দেখলাম এটা আকিদারের মাধ্যমে করলাম সাব্যস্ত করলামে এটা সরিয়তের কোন দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না সুতরাং কোন ব্যক্তি স্বপ্ন দেখতে পারে এই স্বপ্নের এই স্বপ্নের উপর ভিত্তি করে মানে আকৃদার কোন বিষয়ে তিনি ঘোষণা দিতে পারবেন না ঠিক অনুরূপ ভাবে ঠিক অনুরূপ ভাবে স্বপ্নের উপর ভিত্তি করে কোন ব্যক্তি তার আসলে উল্লা সাল ইসলামের হারিস এমন পারবে না হতে পারে একদ মনে করেন যে আমার সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহ মাফ করুক এই ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ আলেম শাহিউল্লাফতুল্লাহ তিনি তার একাধিক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই কথাতে তিনি স্বর্গের মাধ্যমে একাধিক হারিজকে মিথ্যা হারিস কে সহি আল্লাহ তাকে ক্ষম করুন দেখা হয়েছে রাসেমুল্লাহাম কি করেছেন বলছেন যে এই হাদিসটা মানে আমি এই হাদিস আমি বলেছি এটা হাদিস সহি তোমরা আমল করতে পারো না এটা একজনের কথা বলেছে আবার আরেকজন এসে বলবে বলবে যে হ্যাঁ আমার সাথে রাসুলের সাথে দেখা হয়েছে সে উল্লাস এই হাদিস কে বলেছে সেটা হা মিথ্যুক মানে কার কথা শুনতে হবে মূলত স্বপ্নের জন্য এই ঝগড়া যাওয়ার কোনো সুযোগ নেই মানে হানাফু হাদিস একদিন দিয়েছে বলতেছে একদিন দেখলাম স্বপ্নের মধ্যে একদিন নির্বাচন গুলোকে বলছেন বন্ধুতা বন্ধুদের রাসুল উল্লা স্বপ্নে দেখলাম এবং খুবই মানে অস্থির মনে হল অস্থির রাসুল হ্যাঁ রাসুল অস্থির কেন বলে যে আমি আবানিকার জন্য অস্থির যে আবানিকা আমার দিনটাকে পরিবর্তন করে দিয়েছে আবানিকা আমার দিনটাকে পরিবর্তন করে দিয়েছে বুঝলেন এই যে মানে মানে এই নেই दल्य होना क्योंकि स्वप्न टेबा लोक स्वप्न देखे हक मन करब एखे पॉइंट आलोचना कर কোন একজন ব্যক্তি যদি আপনার কাছে এই দেখে দাবি করে এমন কোনো বিষয়ে মানে এমন কোনো বিষয়ে দাবি করে থাকে যে বিষয়ে এখন আপনি তার স্বপ্নকে অস্বীকার করতে পারবেন না আপনি তো তার সাথে দেখেন না যে আপনি বলতে পারবেন কিনা কিভাবে বলবেন এখন এমন একটা বিষয় সে নিয়ে এসেছে যে বিষয় সম্পর্কে মানে শরীর কোন মেনে নেয় না ব্যক্তির জন্য না অন্য কোনো ব্যক্তির জন্য সৈন্যতের কোন দরিল নয় স্বপ্ন স্বপ্নকে হক বলা হয়েছে কোনো স্বপ্নকে হক সব্যস্ত করা হয়েছে स्वप्न आल्लाम पक्ष कहते हक टू सब्यस्त करस्त करेक्टेटा हम रसम सल्लाम की जो क्यों स्वप्ने देखे दावी कर তার এই স্বপ্ন আদৌ গ্রহণযোগ্য কিনা অথচ রাসুল্লাহ সাল্লাখারি আজিসের মধ্যে বলেছেন সে আমাকে দেখেছে কারণী শয়ান আমার আকৃতি ধারণ করতে পারে না তাহলে সে লোক স্বপ্নের মধ্যে রাসুল উল্লামকে দেখেছে একজন বললো যে আমি রাসুল্লাহমকে দেখেছি কিন্তু দেখেছি যে দেখার অবস্থা হচ্ছে কি যে রাসুল উল্লাহ সাল্লামকে একজন সুন্দরী ধুভূতির মতো দেখেছে এবার কি মনে করবেন তার এই স্বপ্ন সঠিক কিনা কারণ কি কারণে সঠিক নয় সবাই বললে তো বুঝতে পারলাম না আমি আপনি বলেন হ্যাঁ মানে আকার পরিবর্তন করে দেখা দিয়েছেন হতে পারে না এই ধরনের একেবারে স্পষ্ট কথা সেটা হল রসুল্লাহ সাল্লা উল্লুসাল্লাম কেউ যদি কোনো ব্যক্তি দেখে সেই রসুল্লাহ সাল্লা উল্লুসাল্লামের সামাইনের মধ্যে রাসুল্লাহ গঠন যেভাবে বর্ণনা করা হয়েছে হুবুহ সেভাবে দেখতে হবে অন্যথায় কেউ যদি দেখেছি দেখেছি রাসুল দেখেছি সুন্দর দেখেছি ব্যাপী দেখেছি এটা রাসুল উল্লাহ আসলমকে দেখেন নাই এক কথাই শেষ তিনি রাসুল কি দেখেন নাই তিনি মিথ্যা রেখেছেন কারণ রুম ওই কিন্তু গ্রহণ করতে পারবে না কিন্তু সৈতান অন্য আকৃতি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই করে যুবতী নারীর আকৃতি গ্রহণ করে অথবা সুন্দর পুরুষের আকৃতি গ্রহণ করে অথবা কোন আকৃতি গ্রহণ করে অথবা কোন মানে পালড়িওয়ালা মানে কারো বাগরিওয়ালা মাথা ধারি একজনের আকৃতি বহন করে সন্তান এসে বলতে পারে যে আমি রাসুল আমি আল্লাহ রাসুল আসলাম তোমার ঘরে আমি সন্তুষ্ট হয়ে তাহলে বুঝতে হবে যে এটা মিথ্যা স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়েছে শয়তান মূলত এই প্রচেষ্টাটুকু করেছে কারণ শয়তান যদি রসুল আক্ষি উদারণ করে এটা ক্ষমতা তার নেই কুবহুল হবে কিসের সাথে রসুল্লাহ সাল্লা উল্লী ওসাল্লামের শারীরিক গঠনগত যেই সামাইলের মধ্যে যে বৈশিষ্ট্য করা হয়েছে ঠিক সেই বৈশিষ্ট্যের সাথে মিলতে হবে সে বৈশিষ্ট্যের সাথে যদি মিলে তাহলে তিনি রাসুলকে দেখেছেন অন্যথায় অন্য কাউকে দেখলে তিনি আকৃতি শেতান ধারণ করতে পারবে না বাকি শেতান অন্যান্য আকার ধারণ করতে শৈতানের কোন অসুবিধা নেই আর এই আকার ধারণ করে শয়তান মানুষদের কাছে এসে বলবে যে হ্যাঁ আমি তোমাদের রাসুল আমি রাসুল আসছি তোমাকে এই কথা নির্দেশ দিয়ে গেলাম এই জন্য রসুল সাল্লামকে যদি কেউ দেখার দাবি করে তাহলে তাকে বলতে হবে যে আপনি কেমন কেমন দেখেছেন আপনি বলেন তো রসুল সাল্লাহ আসলামের চোখ দুটি দেখেছেন কিন্তু রাসুল সাল্লাহামের চোখ হলুদ এবং মিথ্যা আপনি আসছে রাসুল ইসলামের বিষয়গুলো মাথা কেমন ছিল রসুল সালামের রং কেমন ছিল প্রত্যেকটি বিষয় হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়েছে সুতরাং পরবর্তী কথা বলে যে রাসুল সাল্লামকে দেখেছি এইভাবে দেখেছি তাহলে এটা খুব সহজেই তার মিথ্যা মানে প্রমাণ করা হবে এবং যে মিথ্যা দেখেছে সেটা প্রমাণিত হবে এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে দেখা এরপরে স্বপ্নে দেখা হচ্ছে আল্লাহ আব্বুল আলমকে স্বপ্নে দেখা এই মাসাল গুরুত্বপূর্ণ এটার মধ্যেও যথেষ্ট একটা লাভ রয়েছে শেখুল ইসলাম আলহ রহমদুল্লাহ প্রতাম বিষয়ে যেগুলো আলোচনা করেছেন শেখুল ইসলাম তহমিউ রহমতুল্লাহ যে বিষয়টি বলেছেন যে আল্লাহ আব্বুল বান্দারা স্বপ্নে দেখতে পারে স্বপ্নে দেখতে পারবে উত্তম আকৃতিতে আল্লাহ রুবস আল তাকে দেখা হয়েছে আল্লাহ রবীন্দনকে বান্দা শব্দ দেখবে কিন্তু এই শব্দ দেখাটা বান্দার অবস্থার সাথে সম্পৃক্ত হবে এটি আল্লাহ রবহামের জাতের যেই মানে সুন্দর হয়েছে যে আকৃতি রয়েছে যে আকৃতি রয়েছে সেই আকার নয় যেটি আল্লাহ রব বান্দাদের সামনে যে উপস্থিত হবে সেই আকার নয় এটি আল্লাহ রব্বুল আলমিন বান্দাদকে আল্লাহ রবুল আহমিন একটা সুন্দর আকৃতিতে সাক্ষাৎ আল্লাহ রবুল আহমিন হতে পারে এটি বান্দার জন্য একটা কারামত এটা বান্দার জন্য একটা কারামত এটাকে শেখুল ইস্তামী রহমাই সহ অধিকাংশ আলুতে মহাতি কোলামাই বলেছেন এটা হতে পারে তবে এক্ষেত্রেও তার মানুষদের কি করতে পারে প্রতারিত করতে পারে এক্ষেত্রেও তার মানুষদের প্রতারিত করতে পারে এজন্য কোনো ব্যক্তি মানে এই কথার উপর সন্তুষ্ট হয় যথেষ্ট যে মানে দেখলই যে করে তিনি রাত্রের স্বপ্ন দেখলেন যে আল্লাহ রাবুল্লাহ আহমিনকে দেখছেন যে আল্লাহ তাকে বলতেছেন এটার উপর যথেষ্ট নয় যে তোমার উপর আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি মানে এটার উপর যথেষ্ট নয় কেন এর কারণ হচ্ছে আল্লাহ যদি কোনো কারণে আল্লাহ করে সম্মানিত করেন তাহলে তাকে বান্দা হিসেবে শক্তিশালী করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন তাকে এই সম্মানটুকু দিয়ে থাকেন এখন আল্লাহ আবুল যদি এভাবে এসে বলেন যে তোমাকে তোমার সাথে আমার দেখা হয়েছে আমি সন্তুষ্ট হয়ে গেছি আর আমার আল্লাহর দরকার নেই তোমার আমার দরকার নেই তাহলে বুঝতে হবে যে এখানে শয়তানের বিষয় রয়েছে যেহেতু আমরা আহ আর এবারতের দরকার নেই এবার যথেষ্ট হয়ে গিয়েছে শেষ করে দাও এ বাদত এটা মূলত বৈধ হবে না এটা আমরা আর ইয়ার সলেহা সম্পর্কে বলার পরে এরপর বিষয়টি হচ্ছে তিন নম্বর পয়েন্ট আই এল ফেরা সাথে সদেখা তো শব্দ অর্থ হচ্ছে দূরদৃষ্টি দূরদৃষ্টি কোন বিষয়ে মানে সচেতনতা সত্যিকার সত্য দূরদৃষ্টি এবং সঠিক দূরদৃষ্টি এটা হচ্ছে হাক সত্য দূরদৃষ্টির উপর নির্ভর করে মূলত দেখা যায় যে অনেক বিষয় সম্পর্কে মানে ধারণা দেয়া যায় অনেক বিষয় সম্পর্কে স্পষ্ট বক্তব্য দেয়া যায় এজন্য দুরুদৃষ্টিও ওরামায়িক রান্তের কাছে আহ সুন্দরবন জামাতের কাছে গ্রহণযোগ্য এটা হক সত্য কিন্তু দূরদৃষ্টিটা পুরাণ এবং হাদিসের মানে শরীয়তের অথবা আত্মদার অথবা আমলের জন্য দরিণ নয় দূরদৃষ্টির উপর নির্ভর করে কোনো আলো যদি করে বক্তব্য নিয়ে থাকেন তাহলে সেটা শরীয়তে দরিণ হবে কিনা দূরদৃষ্টিটা খুবই ইম্পর্টেন্ট এবং যুগে যুগে আলমদের দূরদৃষ্টিটা ছিল অনেক বেশি তারা দূরদৃষ্টিটার মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে মানে বলতে পারতেন মনে হয় যেন ভবিষ্যৎবাণী করতেছেন কিন্তু আসলে করতেছেন না যে এরকম ঘটনা হবে যেমন অন্য লোকেরা হয়তো মনে করছে তিনি হয়তো গায়ব সম্পর্কে জানান বলে এই বিষয়ে জানি হ্যাঁ আন্দাজ করতে পেরেছেন দুঃখ বিষয় হচ্ছে আমাদের আল মোলামা আমাদের শেখ মাসায়ক আমাদের বীর বুজুরগ তথাগত যারা আছে এরা দৃষ্টি দূরদৃষ্টিটাকে এখন আহমদই এরা আহমদ এখন এরা এখন এমন পর্যায়ে যে মানে দূরদৃষ্টি নাও দূরের কথা তবে মাথার উপর এসে যদি গায়ের উপরে বসে যায় কেউ তারা লোকটা কোথায় না লোকটা কোথায় না দেখা যাচ্ছে না কেন মাথার উপর বসে আছে এটা আরেক বিভ্রান্ত যে দূরদৃষ্টি তার মানে পরিচয় নিয়েছেন প্রত্যেকটি কাছে এমনকি আপনি যদি সিরা নবীরা পড়েন এর উপর মনে হয় একজন গবেষক গবেষণা করেছেন কিন্তু আমি সেটা তালাশ করে দিয়ে পারিনি সেটা হচ্ছে যে রসুল্লাহ সাল্লা সাল্লামের মানে যে সমস্ত আর মাল ছিল এগুলোর মধ্যে রসুল সাল্লা যে সমস্ত দূরদৃষ্টিটা অবলম্বন করেছিলেন সেগুলো একজন জমা করেছেন মানে একসাথ করেছেন প্রত্যেকটি কাজের মধ্যে রসুল সাল্লা এত বেশি দূরদৃষ্টিটা যে মানে অনেক বেশি দূরদৃষ্টিটা রসুল্লাহ সাল্লা উল্লামের ছিল সাল্লাম মক্কা আক্রমণ করবেন সাহাবিদেরকে নিয়ে রসমুল্লাহুল বিভিন্ন বিষয় সম্পর্কে মানে খোঁজ খবর নিচ্ছেন বিভিন্ন বিষয় সম্পর্কে রসমুল্লাহ খোঁজখবর নিচ্ছেন জানতেছে মক্কা আক্রমণ করবেন মহিলার একদম মহিলা মক্কা থেকে এসে প্রবেশ করেছেন সেটাও রসমুল্লাহ সুল্লাহুল ইসলাম জেনে গিয়েছেন বুঝলেন কেমন দূরদৃষ্টি যার বিষয় ছিল আমরা ঘরের মধ্যে আল্লাহ এই দূর দৃষ্টি তার কয়েকটা উদাহরণ দিলে ইমানদার ব্যক্তিদের দূরদৃষ্টিটা বৃদ্ধি পাবে এবং এই আমি এগুলো এগুলো আমি মনে করি যে আপনাদের সকলে দরকার কিন্তু বিষয়গুলো বাংলাতে মনে হয় না থাকার কারণে হয়তো আপনাদের জন্য কঠিন হবে বিশেষ বৈশিষ্ট্য কি বিশেষ বৈশিষ্ট্য কি দাস কি আসলে মন্দা হয়ে যাচ্ছে কিনা হ্যাঁ আসলে চলবে না এমন ব্যক্তি যার একজনের সাক্ষী আল্লাহ আর ভালো করে একদিন একজন বেদিনসুল্লাহ লেনদেন নিয়ে ঝগড়া বেঁধে গেল রসমুল্লাহাম বেদিনের বিষয়টি পরিশোধ করেছেন বর্মে রসুল বললেন কিন্তু বন্ধুমি এটাকে অস্বীকার করে সাক্ষী তো নেই বেদিনের সাথে একটা মানে বিপাকে পড়ে গেলেন একটা মানে ভিন্ন অবস্থার মধ্যে পড়ে গেলেন তখন সেখানে খোজেমার্লাহ উপস্থিত ছিলেন খোজেমাহ রাজি আল্লাহ তালুকে রসুল জিজ্ঞেস করলেন যে মানে বেদুন কথা মানে এখন তো কোনো সাক্ষী নেই কেউ সাক্ষী দিবে বললেন আমি সাক্ষী দিব আমি সাক্ষী নিচ্ছি যে আপনি সেটা আদায় করেছেন কি কি আশ্চর্য আশ্চর্য ছিল না আমার এখানে সাক্ষী দিল বিষের ভিত্তিতে সাক্ষী দেওয়ার পরে বিষয়টি ফেসারা হয়ে গেল যেহেতু সাক্ষীর মাধ্যমে হয়ে গেল যে আমি সাক্ষী দিচ্ছি আপনি এটা আদায় করেছেন খোজা মার্দীয় তালুক জিজ্ঞেস করলেন যে মা তুমি সাক্ষী কিভাবে দিবে বললে কিভাবে সাক্ষী না আপনি এটা সত্য বলেছেন এবং এটা সরিক আদায় করেছেন আপনি এই জন্য সাক্ষী দিয়েছে যেহেতু আপনি সত্য বা এই আমি সাক্ষী দিয়েছি তখন উল্লাহ সুল বলছেন যে তুমি যেভাবে সাক্ষী নিবে তখন একজন সাক্ষী যথেষ্ট দুইজনের জন্য একজনের সাক্ষী যেহেতু তুমি সত্যিকার সাক্ষ্য দিতে সত্যিকার সাক্ষর এটা একটা ফেরাসা দূরদৃষ্টিটা সচেতনতা আমাদের মতো সাহাবি বলে আল্লাহ রসুল আরো দিব আপনি সাক্ষী নিয়ে আসুন আপনার সাক্ষী দেয় আপনার রসুমুল্লাহ সুল্লা সাল্লাম হুজফিল্লাহমকে পাঠালেন এটা কনজো প্রযুদ্ধের ঘটনা যুদ্ধের ঘটনা মুসিদদের অবস্থা দেখার জন্য পর্যবেক্ষণ করার জন্য এবং আহ মুনাফেদের যে লিস্ট সেই লিস্ট রসল আল্লাহ সাল ইসলাম হুজাইফুল ইয়ামান কাছে রেখে গিয়েছিলেন হুজাফিম ইসলাম মানে যাসুস হিসেবে মানে গুপ্তচর হিসেবে আসলে ইসলাম পাঠালেন মুশিদদের মধ্যে এখন মসজিদদের মধ্যে আবু সুফিয়ান সবাইকে খোঁজ খবর নিচ্ছে আবু সুফিয়ান খুম জালি সাহু যে প্রত্যেক মানে সতর্কতা কি আবু সুফিয়ানের আবু সুফিয়ান তখন বিরোধী দলের নেতা বুঝে আসছে তো আবু সুফিয়ান বলতেছে লিম লুমিন খুব তোমাদের প্রত্যেকে জনতার ব্যক্তি সম্পর্কে আগে ব্যক্তি ঠিক আছে কিনা বুঝলেন না তখন হোজার বাবু জাহানো মানে যদি পাশের ব্যক্তি জিজ্ঞেস করেন এভাবে নিজের পরিচয় কে কি করলে গোপন করে দিতে পারলেন এটা একটা ফেরাসা এটা একটা ফেরাসা বুঝার সি কিনে মানে এই এই ফেরাসা কিন্তু কাফেরা পর্যন্ত আজকে করতেছে মানে মুসলিমদের বৃহৎ শক্তিকে ধ্বংস করার জন্য মুসলমানদের শক্তি একটা ক্ষুদ্র মানে বিষয় মুসলমানদের মধ্যে শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য ক্ষুদ্র একটা বিষয় মুসলমানদের সবচেয়ে বৃহৎ শক্তি মানে মুসলিম কমরাকে ঘষ্ট করে দেওয়া হচ্ছে সিরিয়াতে মানে একটা বিশাল মুসলিম হত্যাযজ্ঞ চলতেছে এটাকে আস্তে করে মানে অন্যদিকে নিয়ে গেছে ওটাকে বিষয়ের মধ্যে নিয়ে গিয়েছে না মুসলমানদেরকে মিসগাইডেড করে দিয়েছে সিরিয়াতে এখন কচু কাটা করে সমস্ত তাদেরকে হত্যা করা হচ্ছে হাবাগোপা টাইপের হয়ে যাচ্ছে আরকি যেটাকে গ্রামের গঞ্জে বলা হয় যে হাবাকোভা টাইপের হয়ে যাচ্ছে মানে তাদেরকে কোন জিনিস এখন মানে মাথার মধ্যে বুঝাই দেওয়ার পরেও মাথার মধ্যে ঢুকাই দেওয়ার পরেও আমরা আরেকটা দূরদৃষ্টিটার বিষয় আহ এটা মুহিরা বিশ্ব আল্লাহ তারা আল্লাহ রাসুল সাল সাহাবি মানে এমন ব্যক্তি যে যার ভিত্তি বিচারের তোফমত দেওয়ার পরে মানে চারজন সাক্ষী আনা হয়েছে কিন্তু বেবিচার প্রমাণ করতে পারেনি অমরুল খত তখন সুক্রিয় আদায় করে বলেছিলেন যে যে আল্লাহুল্লা শুক্রিয়া এবং প্রশংসা এই জন্য আদায় করতেছি যে আল্লাহ রা সুস একজন সাহাবিকে লাঞ্ছিত করে দেন বেবিচারের তহমত দিয়ে এবং বেবিচারের মানে সাক্ষ্য দিয়ে তাকে মানে লাঞ্ছিত করেন না তার উপর শাস্তি প্রমাণিত হয়নি প্রমাণিত হয়নি হচ্ছেন মুজির আব্দুল সহবাহ আবির সহবর আদীতাবাজী আলাহানের গভর্নর নিয়োগ দিয়েছিলেন যখন বাহারাইন গভর্নর বাহরাইনের লোকেরা কোন কারণে মানে মুগির আব্দুল সহবাদ পছন্দ করে নাই অপছন্দ করে বসেছিল। যখন অপছন্দ করেছেন তখন অমর উখতাবলা তালাহুকে বিষয়টি জানানো হল জানানোর পরে অমর উ খতাবাজী বুঝিলাম সবাই রাজি আল্লাহ আবার তাকে করলেন মানে স্থগিত করে দিলেন স্থগিত করে দেওয়ার পরে বাহারানের লোক যারা আছে তখন বাহারানের লোকেরা অমরুল খাতাব রাজিয়া আল্লাহ নুকে মানে জানালো যে মানে আমরা তাকে পছন্দ করি না এবং তাকে আমাদের উপর না কিন্তু অমরুল খাতার রাজিয়াল্লাহ তালানু যেহেতু তার সম্পর্কে জানেন আল্লাহ রাসুদাল সাহাদি তো এখন আপাতত তাকে যারা কি করলো তাদের যেই মানে এলাকার যেই মানে মতাম্বর ছিল মুরব্বী ছিল এটাকে দোকান বলা হয় আর বিভাষায় মানে এলাকার মানে সর্দার ছিল এই সর্দার সে একটা চারা কি করলো লোকদেরকে যে তোমরা একটা বুদ্ধিকর যাতে করে আমাদের খতির করতে না পারে তোমরা সবাই করে দাও একদম একসাথ করে দাও তাহলে নিয়ে আমি অমরুল খত্তা কাছে যাবো গিয়ে বলবো যে এই এক লক্ষ দেড়হাম খেয়ানত করেছে মুগির আপনি এই এক লক্ষ দেড়হাম আপনার কাছে ফেরত দিয়ে গেলাম তাহলে তোমার হয়ে গেল বুঝে আসছি কি না এক লক্ষদের হাম তো মানে সামান্য তিনি চেষ্টা করলেন ঠিক তাই করলো অমরুল খতাবাজি আল্লাহ তালুর কাছে নিয়ে আসলো সে এক লক্ষদের হাম নিয়ে আসার পরে অমরুল খাতাবাজি আল্লাহ তালুকে তিনি বললেন যে এই এক লক্ষ দুরাহাম হচ্ছে আমিরুল এটা মুগিরা খেয়াল করেছে আমাকে দিয়েছে এখন আমি এটি নিয়ে আসলাম এক লক্ষ করবে এটা বিশ্বাস করার বুক নেই যেহেতু সাহাবিদেরকে তিনি ছিলেন অমরাজ মুগিরা আপনি সবাই আদি ডাকলেন এটা পাঠালেন তারপরে মুহিরা আপনি সবাই আজি লতন করলেন এ কি বলে আসলে এই লোকটা বলে তুমি এটা বল কি বলেছে তখন মুখিয়া শোভা দিলে তুমি বললেন কাদ সে বলেছে আসলাকাল্লাহ আল্লাহ রবীন্দন আপনাকে সংশোধন করুন ইনজামা কান আিয়া তাই আলফদের হাম তো ছিল সে মিথ্যা বলেছে এখানে তো এক লক্ষ হাম সেই তো বিত হলো আর আমরা যখন আমরা দিলা তাওয়লা তাওয়লা পড়া আমরা যখন আমরা আর তুমি কি বলো? قال والله لو صدقت والله لا কসম আমি তাকে সত্য والله মা দাফাইলি কাইলা নাকা সে আদার কাছে 1 টাকাও নেই 1 টাকাও সে নেই 1 লক্ষ টাকা দেবে তাই যে তুমি 1 লক্ষ টাকা কথা বলছো কত 1 লক্ষ আর 1 লক্ষ দিতে হবে এখন 1 লক্ষ হ্যাঁ দৈজির ওয়াজ আছে ধৈর্য ধারণ করতে হবে ঠিক আছে কিন্তু আমাদেরকে মানে আমাদের চোখ কারণ খোলা থাকতে হবে আমরা বুঝতে হবে যে কারণ আমি তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে উপলব্ধি করতে হবে বুঝতে হবে কারণ অনেকগুলো উদাহরণ এনেছি শুধু শেষ না তাহলে আজকে আমরা এখানে শেষ করব ইনশাআল্লাহ হয়নি ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসের মধ্যে শেষ করব আসল ব্যাপার হচ্ছে মানে এই বিষয়গুলো এমন মৌলিক বিষয় যে এগুলো মানে অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে এবং আহ কন্টিনিউ হলে ভালো অনেক আসলে আজকের একটা মূলনীতি সম্পর্কে জানেন আবার হয়তো এক বছর পরে দেখা হবে তাহলে তিনি আসলে মানে উপকৃত হতে পারেন না সেটা আমরা চেষ্টা করি কন্টিনিউ করার জন্য আপনার নিয়মিত আসার জন্য চেষ্টা করেন উজু করা ছাড়া কি কোরআন স্পষ্ট করে দেখে পড়া যায় কোরআন স্পষ্ট করার জন্য অথবা কোরআন তেলাবাতের জন্য উজু শর্ত নয় কিন্তু যদি কোনো ব্যক্তি পবিত্রতার সাথে তেলাবাত করে এটা আফদাল এটা উত্তম আসলে উল্লাহম হাজি মানে উত্তম হচ্ছে রসল উল্লাহ আসল কোন অবশ্যই তাকে কি করতে হবে মানে মানে পবিত্রটা অর্জন করাটা তার জন্য উত্তম কিন্তু মানে এটা বাধ্যতামূলক নয় এমনিও কোরআন তেলাবাত করা যাইজ রয়েছে যেহেতু কোরআন তেলাওয়াত করতে বা কোরআন করার জন্য পুজো করার বিষয়ে কোন সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি বা হাদিস আসেনি প্রচুর কোরআন তেলাপাতের জন্য শর্ত নয় কাপড় কতটুকু অপবিত্র হলে পুরোটা ধোয়া প্রয়োজন কাপড়ের মধ্যে যদি নাজাসাদ থাকে যেই নাজাসের কারণে মানে কাপড় পুরোটা ধোয়া প্রয়োজন হবে মানে আপনি মানে সেটা হতে পারে যে নাজাসাদ জানা নেই নাজাসাদ এখন দেখতেছেন না কিন্তু পুরো কাপড়ের মধ্যে আছে তাহলে পুরোটাই দিতে হবে যদি কাপড়ের মধ্যে নাজাসাত অপবিত্র বা নাপাক বস্তু যদি মানে এমন থাকে যে পুরো কাপড় কাপড় হয়ে যাবে মানে ওই জায়গাটা ধুলেই আপনার জন্য যথেষ্ট পুরাটা ধুতে হবে না আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কয়েক জায়গায় পড়েছিলাম যে কোন সম্মানিত ব্যক্তির আগমনে সম্মান দাঁড়িয়ে যাওয়া গর্ভিত কাজ सम्पर्म सत्य कथा उच्चपदस्थ व्यक्ति जो, जो आगमन घटे इस्तेकबाल कर दस्तेबाल कर दाड़ी जाए दिखा मतलब पार्थक रेस पार्थक्य हमेशा लोक মানে দাঁড়ায় যাবে সে আসবে এই জন্য এটা হল মানে তার জন্য নিষিদ্ধ আমাদের মানে যারা দাঁড়াবে তাদের জন্য নিষিদ্ধ কিন্তু যদি কোনো সম্মানিত ব্যক্তি আসে তাকে ইস্তেফার করা হয় তাকে সাল ইসলামের হাদিসামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে গি দেখুন তুমু ইলা দেখুন যখন আসলেন বলে তার ইস্তেবান করার জন্য তোমরা দাঁড়াও দাঁড়িয়ে করার জন্য তাকে দাঁড়ানোর এগিয়ে দেওয়ার জন্য এটি জায়গ র হ্যাঁ এরপরে হচ্ছে বোখারি মুসলিম সহ অন্যান্য সহিয় কিতাবের আরবি মূলখন্ডে को टिका आना महदेशर मध्य टीका तैयार करते टीका अपना तैयारी कराज जहां विभिन्न बांगला संस्करण देखते पाई ना এগুলো বাংলা ওলারা বিভিন্ন টিকা টিপ্পরী লাগিয়ে অতিরিক্ত নিজেরা তৈরি করেছে এগুলোর সাথে ইমাম বোখারী কোনো সম্পর্ক নেই এগুলো হিসেবে বলা কোন সুযোগ নেই অনেকে আমাকে টেলিফোন করে বলেন যে বোখার মধ্যে আছে তখন আমি বললাম যে ভালো করে দেখেন বোখারি শিল্পীর মধ্যে পড়তেছেন না অন্য মধ্যে পড়তেছেন আসলে বুখারি মধ্যে পড়ে না পড়তেছে ওই বঙ্গা অনুবাদের মধ্যে বঙ্গানুবাদ বোখারি এক কোথায় বোখারি হচ্ছে বোখারি আরবি টেক্সট টা আসছে এটার মধ্যে কোনো ধরনের টিকা এগুলো নেই এগুলো নিজেরা তৈরি করে নিয়েছে। कबुल दुआ कबुलरज नाम दुआ फरज नाम्लाह रब्दुल आलम से दुआ करोआकूर कबुलिगत विषय से व्यक्तिगत भावी दुआ कर आल्ला रब्बुल आलम से दुआ कबुल दुआ करते आल्ला तला से दुआ गलो कब ধরো আমাদের যে আজকার গুলো আছে যে জিকির গুলো আছে সেগুলো শেষ করার পর তিনি এরপরে মনে করেন এবং সেটা ব্যক্তিগত দোয়া করার বিষয়টি রয়েছে করলে তার দোয়া কবুলের আহ যেহেতু মহাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এটি সহি ফলে এর সময় আরাফার ময়দানে এবং অন্যান্য সবসময় মসজিদুল হারামে হাত তুলে ধোয়ার রেফারেন্স কি হারামে কেউ হাত তুলে দোয়া করে না এটা কেউ কেউ প্রশ্ন করেছেন প্রশ্ন বুঝিনি কোথায় একজন মুর্বী একদিন আমাকে বললেন উনারা বাবা ওনার বাবা অনেক বড় দিনদার ব্যক্তি ছিলেন উনি যখন কোরআন করতেন তখন সুন্দর গ্রাম ছড়াত মানুষের ঘুম বেঞ্জে যেত সেই গানের কারণে এটা নাকি ফেরেস্তায় ফেরস্তার আগমন এই ঘটনা কি বিশ্বাসযোগ্য আগমন কোরআন তেলাওয়াতের জন্য হতে পারে সাব্যস্ত হয়েছে কোরআন তেলাওয়াত করতেছিলেন তখন ফেরিস্তারা নেমে এসেছেন উসানিব হুদায় রী উল্লাহ তালু কে রাখ শোনার জন্য ফেরিস্তারা নেমে এসেছেন এবং ফেরেস্তারা কোরআন তেলাওয়াত শুনতেছিলেন হুদি আল্লাহ যদি মানে তার ছেলে ইয়াহিয়া ছিল ইয়াহিয়া মানে উল্লাম বলেছেন যদি তোরলা বন্ধ না করতেন তুমি ফেরিস্তাদের দেখতে পেতো হ্যাঁ ফেরিস্তাদের অবতরণ সত্য কোরআন তেলাবতের জন্য ফেরিস্তারা অবতরণ করতে পারে কিন্তু এই ঘটনা সত্য কিনা এটা আল্লাহ হাব্বুল আলমিন জানেন এটার কোনো ভিত্তি আমার কাছে জানা নেই নবীর রাসুল ধ্য বা প্রিক না নবী রাসুল মাধ্যমে অহির মাধ্যমে সমৃদ্ধ সুতরাং তাদেরকে এলহামের বিষয়টি মানে খুব ইম্পর্টেন্ট বিষয় নয় তবে কোন বিষয় সৈয়তের বিষয়গুলো আছে যেগুলোকে আল্লাহাম নবী এবং রাসুলদেরকে অহি ছাড়াও মানে মানে বিষয়গুলো তাফিন করতে পারেন যেমন যেগুলো প্রমাণিত হয়েছে কোরআনের মাধ্যমে প্রমাণিত হয়েছে সুতরাং এটা হতে পারে কিন্তু নবীরা শরীয়তের যে বিধানগুলো দিয়েছেন এগুলো সবকিছুই ওহির মাধ্যমে যেহেতু কোন বক্তব্য ওহি ছাড়া শরীয়তের বিধান হিসেবে সাব্যস্ত হয়নি এটা আল্লাহ ইসলামে হারাম নয় না জায় নয় সুতরাং মানে এটা জায়জ না জায়জের মাছালা যদি রাজতন্ত্র বলতে বিধান যে মানে আমরা রাজা হয় জনগণের সম্পদ তালাজ করে খাবো তাহলে এটি ইসলামে হারাম কারণ শাসন করবেন যেমন কোরআন এবং হালিস অনুযায়ী বিচার ফেসারা করবেন তাহলে এটি ইসলামে হারাম নয় মানে এটি ইসলামে নিষিদ্ধ বা হারাম কিছুই নয় ইসলামে এটি জায়েজ না জায়েজ নয় কিন্তু মানে গণতন্ত্র বলে যদি মনে করেন যে মানুষের সম্পর্ক করবে মানুষ উপর অত্যাচার করবে মানুষ যেটা চায় না সেটা জোর করে মানুষের উপর চাপিয়ে দেবে তাহলে এটাও মানে ইসলামের মধ্যেও নিষিদ্ধ এটা সর্বাবস্থায় নিষিদ্ধ সুতরাং মানে এই মাসালার মধ্যে খেয়াল রাখতে হবে যে মানে সুনির্দিষ্ট ভাবে রাজতন্ত্রের যে মাসালাটি এসেছে অনেকে মনে করেন যে রাজতন্ত্র হারাম মানে এটা আসলে শরীয়তার বক্তব্য নয় বক্তব্য নয় বরং হবে আপনার পূর্ববর্তী কোন লেকচার আহ লেকচারে আপনি বলেছিলেন যে যখন মুসলিম ভূমি বহি শত্রু দ্বারা আক্রান্ত এবং মুসলিমদের তাদেরকে প্রতিরোধ করার মতো সক্ষমতা থাকবে না তখন তারা লোক আবার ছেড়ে পাহাড় বা অন্য দূর জায়গায় আশ্রয় নিবে সক্ষমতা না আসা পর্যন্ত তারা কোনো প্রতিরোধ করবে না এখন বিশ্ব হল এখন এখন প্রশ্ন হলো মনে হয় না বর্তমান সময়ে বহিশত্রু দ্বারা আহ অধিকৃত মুসলিমগণ কিভাবে এই সক্ষমতা অর্জন করবেন যাতে বহিশত্রুদের প্রতিরোধ করা যায় সক্ষমতা অর্জন করতে হলে ঘরে বসে থাকলে সম্ভব না সক্ষমতা অর্জন করবে আপনি চেষ্টা করতে চেষ্টা করছেন সেই চেষ্টা করতে হবে সক্ষমতার জন্য সেই চেষ্টা মুসলমানদের থাকতে হবে এবং সেই চেষ্টা মুসলমানদের যতক্ষণ পর্যন্ত সফল চেষ্টা না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানরা মূলত সক্ষমতা মুসলমানদের আসবে না মুসলমানদের সক্ষমতা আসবে না কিন্তু আসলেই আমরা সেই চেষ্টা করতেছি না আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা বরং বহুশত্রুর मानी अस्त्र अस्त्र व्यवहित होर तक व्यवहार करते मैं जिहद करते गाड़ी पोए जिहद करते हे हराम कहदा जिह नाम मान जा सब मानी सन्तपरता हमसे समस्त हराम क्या हमेशा एगर साम सामान्यतम को सम्पर्क नहीं हाँ जिहद हो तो জাহাজ হয় তাহলে যদি থাকে আমি বলে যে আসেন ওই মানে এক হাজার বন্ধুধারে নিয়ে প্রেস গিয়ে আমার ঘোষণা করে দেন যে ওই সরকারকে আমরা স্বীকার করলাম আজকে থেকে সরকারকে বলে দিচ্ছি যে খালে হত্যা করো আমরা জাহাজের ঘোষণা করে দিলাম দেখি সাহসটা গুলো করে দেন এটা এ ধরনের কোনো কারো ক্ষমতা আছে কিনা কিছুই তো নেই অনেক ফালতু কাজ করার জন্য চেষ্টা করতেছেন মুসলমানদেরকে ইমান মজবুত হতে হবে মুসলমানদের আমার মজবুত হতে হবে মুসলমানদের তারপরই সবকিছু আসবে সব কিছু আসার জন্য কোন ধরনের প্রস্তুতি নেই কোনো ধরনের চেষ্টায় নেই ইমানই তো ঠিক নেই কপারে যে যারা চিন্তা করে তারা আপনি মনে করতেছেন তারা কাশদের বিরুদ্ধে লড়াই করতে পারবে আরও সম্ভব না কাদেরকে নিয়ে আমরা জেহাদ করব। ওই মানে বীর পূজারীদেরকে নিয়ে জেহাদ করবেন কাদেরকে নিয়ে জেহাদ হবে জেহাদ কোথায় হবে তথা কথা এই সমস্ত যে মানে জাহাজের নামে যে বক্তব্য গুলো সমস্ত বিভ্রান্তি সমস্ত বিভ্রান্তি জাহাজ হওয়ার জন্য ইমানকে মজবুত করতে হবে এর ঠিক নেই আল্লাহ সর্বত্র বিরাজমান আপনি দৈজন নামকে জিজ্ঞেস করেন এমএে নজর করতেছে আল্লাহ বিরাজমান তো এই সমস্ত গ্রন্থকে দিয়ে আপনি কিসে জাহাজ করবেন তো আগে তো ঠিক হয়নি এদের ইমান করেন আগে মানে জানেন আসলে কোনটা জিহাদ ইমান যদি মজবুত হয় প্রাণটা আগে বের হয়ে যাবে ইমানটা আগে বের হয়ে যাবে প্রাণ থেকে যাবে আমরা প্রাণ রক্ষার জন্য ইমানকে আগে দিতে মানে বিক্রি করতে আমরা রাজি হয়ে যাই এই আমি আপনাদেরকে বলবো আগে ইমান তৈরি করতে হবে আগে মজবুত ইমান তৈরি করতে হবে কাজ করতে হবে প্রস্তুতি যদি সত্যিকারভাবে মুসলিম উম্মা নিত তাহলে আজকে মুসলিম উম্মার অভাব নেই কোথাও কিন্তু মুসলিম উম্মা সত্যিকার অর্থে হৃদায়তের উপরেই প্রতিষ্ঠিত নয় সত্যিকার ভাবে কোরআন এবং হাদিসের সাথে তাদের কোন সম্পর্কই নেই এবং তারা মানে এই যদি কোরআন এবং হাদিসের দিকে সমস্ত উম্মাকে গাইড করা হতো তাহলে কোথাও এখতলা থাকতো না থাকতো কিরা থাকতো না সেখানে বাইরে যাওয়ার কোন সুযোগ নেই কিন্তু সেটা আমরা করতেছি না আসলে আমরা সেটাই বুঝি না এই জন্য আমাদের বড় সমস্যা হচ্ছে ইরহাম থেকে প্রাপ্ত খবর গ্রহণযোগ্য কিনা তা ওই ব্যক্তির কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান থাকার উপর নির্ভর করবে করে নাকি হ্যাঁ অবশ্যই হ্যাঁ কোরআন এবং হাদিসের মানে কিছু থেকে গ্রহণযোগ্য নয় কোন কিছু থেকে গ্রহণযোগ্য নয় কোরআন এবং হাদিসের পক্ষে হতে হবে কোরআন হাদিসের বিপক্ষে কোন বক্তব্য গ্রহণযোগ্য নয় হাজার